জয়নাব রদিলাহতআ আলান্না বলেন জয়নাব বিন তাহসের ভাই মৃত্যুবরণ করলে আমি তার অর্থাৎ জয়নাবের নিকট গেলাম তিনিও খুশবু আনিয়ে কিছু ব্যবহার করলেন এরপর বললেন আল্লাহর কসম খুশবু ব্যবহার করার কোনো প্রয়োজন আমার নেই তবে আমি রসুলুল্লাহ সাল্লু আল্লাহলামকে মিম্বরের উপর বলতে শুনেছি আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য কারও মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হালাল হবে না তবে তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে পারবে